بسم الله الرحمن الرحيم وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا অবস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরা আল ইমরান আয়াত একশো সাতচল্লিশ থেকে একশো তিপ্পান্ন সঙ্গে যারা ছিলেন তাদের হালা বয়ান করে সাহাবিদের কে তাসাল্লি দিচ্ছেন এবং এমন পরিস্থিতির শিকার হলে কি করতে হবে সেটা বোঝাচ্ছেন তো তাদের হালাত বলতেছেন যে অনেক রব্বানি তাদের সঙ্গে ছিল নবী শহীদ হয়ে যেত কিন্তু তারপরও তাদের মধ্যে ওয়াহান, ওহান এবং ইসতেকানা আসত না এই আয়াতের মধ্যে তাদের ফেয়ালের হোসেন বয়ান করা হলো। ফেয়ালের হোসেন মাহাসেন আফাল মাহাসিনে আফাল এরপরে তাদের মাহাসেন আকাল যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিতে পরিবর্তন হয় তাদের কথা শুধু এটা ছিলা যুদ্ধের ময়দানে তাদের কথা এটা ক্ষমা করুন আমাদের কাজে আমাদের বাড়াবাড়ি গুলোকে আপনি ক্ষমা করুন এবং বিনয় প্রকাশার্থে দেখো এখান থেকে যে শিক্ষাটা আমাদেরকে দেওয়া হচ্ছে যে সত্যিকারের মুসলমান তারা হবে যারা নবীদের সঙ্গে প্রথম কথা হলে নবীদের সঙ্গে যুদ্ধে তারা থাকবে নবী যদি শহীদ হয়ে যায় তারপরও তাদের ভিতরে ওয়াহান আসবে না জরফ আসবে না এস্তেকানা আসবে না এরপরে হলো যে মানুষের স্বাভাবিকভাবে হালাত হলো যে তারা যখন পরাজিত হয় তখন প্রত্যেকেই নিজের উপর থেকে দোষটাকে যতগুলো বাইয় দলিল তার মধ্যে এটা একটা তাহত্তার কফর যুদ্ধ করে তাদের হালাত হইলো তাদের কোন একটা সৈনিক যখন মারা যাইতে থাকে তখন সে স্বাভাবিক সে যখন মারা যাইতেছে তখন তার আমির যারা তাদেরকে সে গালিগালাজ করতে থাকে যারা কফর শেখ অথবা অন আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে তাদের হালাত হলো যে যখন সে মারা যাইতেছে তখন সে তার আমির উমারা তাদেরকে গালিগালাজ করতে থাকে যে তাদের কারণে আমাদেরই আমার এই দশাটা হইতেছে কিন্তু ইসলামের জন্য দিনের জন্য যারা যুদ্ধ করে তারা যখন মারা যাইতে থাকে তখন আমির দের বহু শুকর আদায় করে যে ওনার কেয়াদতে আমি আজকে যুদ্ধে আসছি শহীদ হইতে পারতেছি শহীদ হইতে হইতে পারতেছি এই মুসিবতের সময় তারা প্রত্যেকে নিজেকে আল্লাহর সামনে নির করতেছে এবং নিজের ভুল দেখতেছে ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اثبت اقدامنا بالقوه على زهاد وانصرنا على القوم الكافرين فاتاهم الله ثواب الدنيا وحسن ثواب الاخره الله تعالى কে দুনিয়ার পুরস্কার দিলেন এবং আখিরাতের يحب المحسنين اذهরনের محسنদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ثواب الدنيا اي النصر والغنیمه এবং তারা উদ্দেশ্য হল প্রাপ্যের চেয়ে বেশি প্রাপ্যের চেয়ে বেশি অনুদান দেখেন একই একই ধরনের আয়াত পূর্বের পূর্ব আলাদা তারা বলছেন অমাই ইউরিদে বিশেষ কিছু বান্দাদের হালাত বললেন যে যারা যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতিতে সাবে ছিল এদের ব্যাপারে আল্লাহ বলতেছে এই মানুষগুলো এই মানুষগুলো যারা নিজেদের জানের কুরবানি দিল এদেরকে আল্লাহ বলতেছেন এদের দুন দিলেন এদেরকে আল্লাহ আখেরাতের দুনিয়ার টাও এবং গনীমা নিবুল্লাহুল মানে কারা মহসিন মানে কারা মোকা চিলিন আগের সহ মেসদাক এটা তারা তারা যেটাকে ওই সুরাই সফের মধ্যে একবারে আরো স্পষ্ট করে আসছে আসছে যেমন এহসান এটা বাতেনে সিফত সবর একটা বাতেন কিন্তু জাহিরি সিফত জাহিরি ফল উপরে জাহিরি ফেলের উপরে মাহবুবের এলান শুধু একটা ফেয়েলের উপরে আসছে সেটা কোনটা শুধু কে মানে ইহাবটা আম না এখানে যদিও নাকি হয় অন্যান্য সব আমার মধ্যে সবের সবর এটাও সিপত এমন একটা সিপত যেটা কিন্তু একদম জাহেরি সিপতের উপরে এইভাবে বলা এটা একমাত্র ওই কেতালের আসছে অথবা অন্যান্য যত জাহিরি আমাল আসে সেগুলোর উপরে এই শব্দটা আসে নাই ইয়িবগো তারপরে মা যে মািরি সিফতের উপরে একটাও আসে সবগুলো বাতেন এসিফাতের উপরে আসছে আর বাতেন গুলো এগুলো তো মুস্তার যে মোকাতিল হবে তার মধ্যে সবর তো থাকবেই থাকবে তো এ দ্বারা এ এই ফেয়ালটার প্রতি আল্লাহ এই ফেয়ালটা আল্লাহ তালা কাছে কতটা মাকাম রাখে এটা বোঝা যায় তারা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তাহলে তারা তোমাদেরকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে তাহলে তারা তোমাদেরকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমাদের সাহায্যকারী না তোমরা আল্লাহ কথা মানো তাদের কথা মেনো না আগে পূর্বের আয়াতে সাহাবিদেরকে সাহাবিদেরকে এবং সাহাবিদের পরবর্তী সব মুসলমানদেরকে কেতালের প্রতি উৎসাহ দিলেন এরপরে বললেন যে তোমরা কোনো ব্যাপারে কিন্তু কাফেরদের কথা শুনো না কোনো ব্যাপারে আগের আয়ের সাথে কেতালের যতগুলো মাকাসেদ আছে তো সেই মাকাসেদ গুলো পৌঁছার জন্য তোমরা ওই পন্থাটা অবলম্বন করবে যেটা পূর্বের জমানার উন্মুক্ত করছেন এবং যেটাই চূড়ান্ত আসল পথ সেই মাকসাদে পৌঁছার জন্য তোমরা কাফেডদের বাতানোর পদ্ধতি মোতাবেক আগাবে না আগালে কি হবে তারা উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে দেখো একই জিনিস একই জিনিস কারোর জন্য নাফে হতে পারে বা একদম হতে পারে কিন্তু এই জিনিসটাই অন্যদের জন্য একদম দর হবে আদর্র হবে এটা হতে পারে রশিদ আহমদ লুধিয়া নবী ওই আসানো আচ্ছা ওই রেসালার মধ্যে এক জায়গায় তিনি এই জিনিসটা বুঝাইছেন যে একটা কাজ সেটা কাফেররা যদি এখতিয়ার করে তাহলে তারা পাইতে পারে কিছু ফায়দা তারা পাবে কিন্তু এটা মুসলমান ধরলে এটা মুসলমানদের ক্ষতি ক্ষতি তো তিনি সেখানে ইচ্ছা হত্যা করে ফেলতো যখন যাকে ইচ্ছা জেলে ভরত কারণ সে তো পূর্ণ ক্ষমতার অধিকারী তাকে সরাবার কোন এক নাই সে মারা যাবে তার বংশের একজন হবে যদিও সে অযোগ্য হোক এইভাবে চলতেছিল তখন এই নিজেরা বসে জুলুমের বন্ধ করার জন্য একটা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করল যেটা আগেরটার তুলনায় তাদের জন্য অনেক নাফে সেটা হলো যে একক কেউ নেতা হবে বংশীয় কেউ নেতা হবে না বরং আমরা যারা আছি আমরা সবাই মিলে একজনকে নেতা বানাবো আবার সেই নেতা বানাবো যে এটা সারা জীবনের জন্য না বরং নির্ধারিত নির্ধারিত সময়ের জন্য হলে তার উপর একটা চাপ থাকবে সে বুঝবে যে নির্ধারিত সময় পর্যন্ত এখানে বসানো হয়েছে আমি এখন যদি সবার সাথে ভালো আচরণ করি তাহলে সামনে যখন আমার সময়টা পরিবর্তনের সময় আসবে তখন ওরা আবার আমারে সাপোর্ট করবে এই ভয়ে সবার সাথে সে ভালো আচরণ করবে এই একটা নেজাম তারা চালু করছে আগের তুলনায় এই নেজামটা কত ভালো না কিন্তু ভালো না আগে আগের যে নেজামটা ছিল এটা তুলনায় এটা অনেক ভালো তো তিনি বলেন যে এই নেজামটা তাদের জন্য ঠিকই ভালো একদমই না ফেয়ে হবে না এবং এটা ক্ষতিকর হবে পরে এটা তিনি একটা মেশাল দিয়ে বোঝান যে একই জিনিস সব জায়গায় না হয় না এক জায়গায় এটা না হলে আরেক জায়গায় এটা না হবে এমন না তিনি এটা একটা মেশাল দেন ওখানে মেশালটা আসেন যে একজন গাছে উঠছে অনেক উঁচু একটা গাছে উঠছে আর নামতে গিয়েছে কিভাবে জড়ো হয়ে গেছে যে কিভাবে এখন নামানো যায় তাকে কারো মাথায় বুদ্ধিটা আসতেছে না কিভাবে নামানো যায় পরে ওদের মধ্যে এক পন্ডিত ওদের ডেকে নিয়ে আসছে যিনি বুদ্ধি শুদ্ধি আসে ওনাকে ডেকে নিয়ে আসছে আরে নাম কোনো নিয়ে আসো রশি নিয়ে আসছে রশি নিয়ে আসছে পরে বলছে যে রশিটা সে লোকজন তো একবার ইয়ে হয়েছে পরে ওরে বকা ঝোকা করতে শুরু করছে পরে বেশ বলতেছে বকা ঝোকা না আমার পদ্ধতির মধ্যে কোনো ভুল হয়নি এই পদ্ধতিতে বহু মানুষকে থেকে তুলছি এই এই লালটা দড়ি দিয়ে একজনকে উঠানো না এটা ওই ব্যক্তির জন্য যা না ফের দড়ি দিয়ে উঠানো যে নিচে পড়ে আছে যে যে লোকটা কুপের নিচে পড়ে আছে তারই দড়ি দিয়ে তুললে সে বাঁচবে আর যে আসেই হলো গাছের উপরে একদম কুপের নিচে ওদেরকে এই দিমাক রাতে ইয়ার রসিদ দিয়ে তুললে একটু ভালো হইলো আরকি মুসলমান তো আর ছিল গাছের উপরে ওদেরকে এখন কিছু মানুষ নামাইতে চেষ্টা করতেছে এর নামাইলে মরবে আর কথা বুঝছো يردو نكم يردوكم على اهبابكم الى الكفر فتنقلبوا خاسرين بل الله مولاكم ناصركم هو خير الناصرين اطيعوه دونهم سنلقي في قلوب الذين كفروا الرعب بما اشركوا بالله ما لم ينزل به سلطان هنا الله تعالى बोलतेছেন যে এই তের আগে على الجهاد এর পরের একটা যেন বোঝানো হলো যে এটা ছাড়া অন্য কোন পদ্ধতি তোমরা ধরো না ধরলে কিন্তু কাফের বানিয়ে ছাড়বে এবার যেন মুসলমানদের দিলেও বেশি সংখ্যাও বেশি আসলে তোদের সাথে আমরা পারবো কি করে অথচ আল্লাহ বলতেছেন তোমরা যাও হাতে যাও পারবো কি করে ওদের কথা না উপায় তো নাই তাল্লা যেন বলতেছেন যে তোমরা বের হো কাফের দিকে করে তো আমার এটা এটা আমি কাফেরদের অন্তরে ভীতি ঢেলে দেবো এই যে এই আয়াতটা তো আম এই আয়াতেরাজের হইতেছে তখন প্রথম কা থেকে চলে যাইতেছে চলে যাইতেছে চলে যাওয়ার পথে এরপরে গিয়ে তাদের খেয়াল হলো আরে মুসলমানদেরকে তো আমরা একটা শেষে করে দিয়েছিলাম এখন আবার ফিরে এলাম যদি আরেকটু আগে বেড়ে তাদের সবাই ফিরে আসি রসুল আলী সালামকে আল্লাহ তালা জানাই দিয়েছেন ওরা আসতেছে আপনি সাহাবিদেরকে নিয়ে আবার রওনা হন যেটা সামনে আসতেছে সাহাবিদিকে দিয়ে রওনা হয়েছে ওদিক দিয়ে আল্লাহ তাদের মনের মধ্যে ভয় ঢুকেছে তারা ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম দেখো আল্লাহ বলতেছে বলতে আমি কেন মারব কারণ তারা যে সেরিক করে তার মানে সিরিক এটা এমন একটা জিনিস যেটা যার মধ্যে থাকবে আল্লাহ তারা তাকে মরারোগ করবে তো সেরিকের মোকাবেলায় মরার করবে ওই মানুষদের প্রতি তার হবে মধ্যে সেরিক থাকবে না তাহলে না গিয়ে এক পক্ষে সিরিক আর এক পক্ষে সেরিক নাই তাহলে গিয়ে মরা হবে আর যদি এই পক্ষেওয়ালাদের কাছে কিছু কিছু সিরিক থাকে তাহলে সিরিকের কম বেশি হলে শুধু তাহলে তার এই এই কম সিরিকওয়ালাদের দ্বারা ওই আসল সিরিকওয়ালা মরারোগ হবে না এই যে তাদেরকে মারোপ করবেন এ কারণে যে তাদের মধ্যে সেরেকটা আছে এ কারণে তাদেরকে মারা করবে সেরেকের খাসি হলে এটা যাদের মধ্যে থাকবে তারা মারাউন বিমা কারণ তারা আল্লাহ সঙ্গে আল্লাহর সঙ্গে এমন জিনিসকে তারা শরিক করে যে জিনিসের এবাদতের স্বপক্ষে আল্লাহ কোনটা তো একবার নার। وبئس مثوى الظالمين তা আল্লাহ তাআলা এটা ওয়াদা যে মুসলমান যখন বের হবে ওয়ালা মুনফরিদা মুসলমান যদি মুনফরিদানও বের হয় তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে করে দেবেন যেটা সামনে একটা আয়াত আসছে নিসাতে ফাকাতিন ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নফসাক ওয়হারিজুল মুমিনিন আসাল্লাহু আন ইয়ুকাফা বাসা কাফারু ওয়াল্লাহু আশদ্দু বাসা ওয়া আশদ্দু তানকিল বলতেছে যে আপনি একা বের হনাত আপনি তো আপনি নিজের কে ছাড়া অন্য কাউকে বাধ্য করতে পারবেন না আপনি একা বের হন আর মোমেনদের ব্যাপারে শুধু দাওয়াত দিয়ে দেন হারমিনদেরকে দাওয়াতেন আপনি একা বের হলেন মোমেনদেরকে দাওয়াত দিয়ে দিলেন বদলতে বাকি কাজটা আল্লাহ করবে যুদ্ধটাকে রুকে দেবে উদ্দেশ্য থামাই দেবে কিভাবে তারা ভয় পেয়ে যাবে কিন্তু ভয়টাকে জাহির করবে না তারা অন্যান্য ছুতা দিয়া আটকে থাকবে এটা এখানে আর এইটা একটা স্বাভাবিক একটা মানুষকে তো যদি মনে ওই ঝগড়া লাগে না ঝগড়া লাগে যদি একজনকে দেখা যায় যে সে একটু ভয় পেয়েছে তো যে এই পাশে আছে সেও কিন্তু সাহস পেয়ে যায় যদি ভয়ে পেয়ে একটু একটু দিকে পিছন দিকে সরতেছে এই পক্ষে যে আসে তারও একটু সাহস বাড়ে তারও দিকে দৌড় দে আর যদি সে ভয় না পেয়ে ঠাট দাঁড়িয়ে থাকে একটু হুমকি দেয় তাহলে এই পাশের পক্ষে যে কিন্তু একটু ভয় পেয়ে যায় দেখছো না তোমরা এরকম করতে এর নিয়মই এটা কিছু জিনিস আছে এমন যেটা মানে হাকিকতে থাকলে যা আসর হয় কেউ যদি টাকা লোভ করে করে তারপরে তাই আসর হয় তার মধ্যে সাজা সাজা যদি কারোর ভিতরে হাকিগত থাকে এটা দ্বারা যেমন অন্য একটা লোক মরার হয় যদি হাকিবতে নাই কিন্তু সে দেখাইতেছে সাজা সাজা তো ভিতরের জিনিস সেটা দ্বারা তোর সেটা তো দেখার জিনিস না কিন্তু ভিতরে বাহাদুরি থাকলে যা এটা যদি একজনের ভিতরে বাহাদুরি নাই কিন্তু সে দেখাইতেছে এমনটা হাম্পি দাবি দেখাইতেছে তাহলে এই বিপক্ষে যে আছে সেভাবে আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা সত্য পরিণত করেছিলেন আল্লাহ তোমাদের সঙ্গে যে সাহায্যের ওয়াদা করেছিলেন সেটা সেটাকে সত্যি পরিণত করেছিলেন তার নির্দেশে হীনবল হয়ে গেলে তুমান যুদ্ধ থেকে ভীরুতা দেখালেম ফিল আমলে যা আতুম ই আমর। যে থাকার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ব্যাপারে পাহাড়ের পাদ দেশে তোমরা মত বিরোধ করেছিলে বাবু আমরা চলে যাবো ফকদ নুসিরা আসহাবুনা তারা না বলে সুন্দর গনিমত জমা করার জন্য কারণ ওই যে তোমরা হৃদায় সানিতে যদি আসে তাহলে সেটা করবা যে যুদ্ধের মধ্যে যতজন শরিক থাকে যে কোনো কাজেই শরিক থাকুক যুদ্ধের যিনি আমির তিনি তাকে যে কোনো কাজেই শরিক রাখে যে কোনো কাজে দিয়ে রাখে তিনি গণিমতের পাবেনি যদিও তিনি মধ্যে তো গণিমতের মাল তো পাবেনি গণিমতের মালের ব্যাপারটা এমন না যে যারা যেটা ধরবে সেটা পাব এমন না ব্যাপারটা তত গনিমত লাভের আশায় ব্যাপারটা তো এমন না ওনাদের জানা ছিল যুদ্ধ করা এটা ভিন্ন একটা আমল আল্লাহ তোমাদেরকে সেই জিনিসটা দেখাবার পর যা তোমরা পছন্দ করছিলে যে সাহায্য তোমরা পছন্দ করছিলে সেটা দেখাবার পর তোমরা তার নির্দেশ অমান্য করলে দারত করতেছে তার মা কবলের জুমলাটা এই মা কবল দ্বারা এই জুমলাটা উদ্দেশ্য এই জুমলাটায় টাই দারালত করতেছে তো সেই জবাবটা কি জবাবটা হলো মানা আল্লাহ তোমাদের সঙ্গে যখন তোমরা যেটা ইজা এর জবাব মাহজুফ এটার উপরে গিয়ে সামনে আতফা হবে সরাফ আকুম এটা হবে সামনে আতফা হবে আর মাসখানে মতো একটা কথা আল্লাহ তালা বলতেছেন ওই যারা জমেমা রেখে তাদেরকে তাম্বি করতেছে সেটা সাহাবিদের মাখাম হিসেবে তাম্বিটা ঠিক আছে কিন্তু তাই বলে আমাদের মতো করে চিন্তা করা এবং এটাকে ধরে সাহাবিদের সমালোচনা করা এটা তো একদমই মনে আছে ওই যে আমাদের মধ্যে কেউ কেউ আছে যে ওই স্পষ্ট করে বলেই ফেলছে একেবারে যে ওই সময় সাহাবিদের মধ্যে দুনিয়ার ভালোবাসা প্রীতি এটা জেগে উঠছিল দুনিয়ার লোভ জেগে উঠছিল এইভাবে এখানে এটা বলা যাবে। এখানে আল্লাহ তার বান্দা তাদেরকে বলতে পারে আর তাছাড়া সাহাবিদের হাকিকত দেখতে পাইতেছি দেখতে পাইতেছি ওখানে আসলে এই এই মনোভাব নিয়ে ওনারা আসেন নাই যে আমি যেই জিনিসটা ধরতে পারবো সেটা আমার হবে তাহলে সত্যিকারের লোভ ধরা যেত সে কারণ ব্যাপারটা এমন না তারপর আল্লাহ তালা তাদের খেলাফ হয়েছে আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন যে শুধু আখেরাত কামনা করে মিনকুম মাই ইউরিদ উদ্দুনিয়া তো এটাকেও কেউ কেউ ব্যাখ্যা দিছেন যে মিনকুম মাই দুনিয়া লীল আখেরা তোমাদের মধ্যে কেউ আছে এমন যে দুনিয়া কামনা করে তবে সেটা আখেরাতের জন্য দুনিয়াটা আখেরাতের জন্য এই অতিরিক্ত একটা সব আমার হাসিল হবে তারপরে হলে গণিমতের মাল জমা করা এটা কি জন্য জমা করতেছে জমা করবে তো মধ্যে যেন সুন্দরভাবে তাকসিম হতে পারে এরপর তাকসিম হলে তো মুজাহিদরা আবার তো এটা বেটা করবে তাহলে দুনিয়াটাও লীল আখেরাই হলে তোমাদের মধ্যে কেউ ছিল এমন যারা শুধু আখেরাত কামনা করে তার মানে নির্দেশ পালন করা এটা হলো আখরা নির্দেশ পালন করার জন্য আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইদাল মুক সেটার উপর আত্ম হয়েছে এবং তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন সোম্মা সরাফ হাকুম আতফুন আলাকদ্দার এটা জবাবের সিফর মা না কি এবার মা না বলতেছেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারেন দেখো এটা দ্বারা সাহবিদে শান আল্লাহ কাছে কেমন এটা বোঝানো বোঝা যাচ্ছে যে এই যে আল্লাহ তালা একটা মুসিবত দিলেন এটাও শাস্তি হিসাবে মহজ শাস্তি হিসাবে না পরীক্ষার জন্য ক্ষমা করে দিলেন বলছে মানে আল্লাহ ফজল এটা সব মোমেন্দ্রের বেলায় এটা এর থেকে একটা জিনিস বুঝা গেল যে যুদ্ধের ময়দানে কারো যদি খাতা হয়। ইতিহাদি হয়তো আল্লাহ তালা তাকে মাফ করে দেবে এটা শুধু ওখানে না সব জায়গায় যদি খাতাটা ইস্তেহাদি হয় ওনারাও কি একদম ইচ্ছে করে রসুল সাল আলিয়া সাল্লামের হুক মমন করছেন এমন ওনাদের ইস্তেহাদি খাতা হয়েছে রসুল যে বলছিলেন যে যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে ওনারা সেটা ততক্ষণে খাতাটা ইস্তেহাদি হয়েছে মানে যুদ্ধ জেহাদ ব্যাপারটা তো যে সেখানে ওই ব্যাপার ব্যাপার সেখানে ইস্তিহাদি খাতা হয়ে যেতে পারে এমনি তো বহুত তাম্বি করা হয় কিন্তু তারপর হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে সেখানে যতটুকু ইসলামের জন্য কথা স্মরণ করো যখন তোমরা দূরে চলে যাচ্ছিলে কারো দিকে তাকাত ছিলেনা ওর রসুল অথচ রসুল তোমাদেরকে তোমাদের পিছন থেকে আহ্বান করছিলেন তখন এক শেতাল সে বলে ফেলছে মোহাম্মাদ তখনই অবস্থাটা মধ্যে একদম হুশি অনেকে হারিয়ে ফেলছেন তো এইদিকে ছুটে দৌড়ে চলে যেতেছেন এরপরে কাব ইবনে মালিক রস আহ রসুল্লাহ আল ইসলাম নির্দেশে জোরে আওয়াজ দিচ্ছে তো হজর কাবের আওয়াজ শুনে এরপরে সবাই আবার ফিরে আসছে তোমন তোমরা চলে যাচ্ছিল কারো দিকে ফিরে না অথচ রসুল তোমাদেরকে তোমাদের পিছন থেকে আহ্বান ফলে কষ্টের কারণে কষ্টের বদলায় তোমাদেরকে কষ্ট দিলেন ফলে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিলেন কষ্টের বদলায় তোমরা যেহেতু রসুলকে একটু কষ্ট দিলে এই কষ্টের বদলায় আল্লাহ তোমাদেরকে একটু কষ্ট দিলেন ফা আশা বাকুম বা এটাকে কেউ বলেন যে আল্হলে অর্থ কি হবে আবার হাজিমতের কষ্টটা দিলেন এই দ্বিতীয় সুরতে আলা এক গমের উপর আরেক গম এক গমের উপর মানে গনিমত হাত হয়ে গেছে এটার উপর আবার হাজিমতের গম লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম আল্লাহু খবীরু বিমা তাআমালুন লিকাইলা মুতাআল্লিকুন বিআফা তাহলে আফার সঙ্গে যদি تعلق হয় তাহলে অর্থটা কি হবে যে ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহ তাআলা করে দিয়েছেন লিকাইলা তাহজানু যেন তোমরা দুঃখবোধ না করো লিকাইলা তাহজানু যেন তোমরা দুঃখবোধ না যে গণিমত তোমাদের হাত হয়ে গেছে তার উপর মোট আফা আফা হলে তাহলে তখন লাটা হবে প্রথম সুরতে তর্জমা কি হবে আল্লাহ তোমাদেরকে যা ক্ষমা করে দিলেন এটা কেন ক্ষমা করে দিলেন এই জন্য যেন এবং পরাজয় তোমাদের উপর এসেছে তার উপর এই জন্য তোমাদের ক্ষমা করে দিলাম মানে ক্ষমাটা যদি না করতো এটা আরো বেশি পরেছি না বললো যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম যেন তোমাদের উপরে যে মুসিবত আসছে কতল এবং হাজিমতের এটার উপরে তোমরা যেন অতিরিক্ত কষ্টের কারণে কষ্টের বদলায় তোমাদেরকে কষ্ট দিলেন লিকায় তাহ জানা তাকুম যেন তোমাদের যে গনিমত হাত হয়ে গেছে এবং তোমাদের উপর যে মুসিবত এসেছে দুটার জন্য তোমরা দুঃখ বোধ করো দু লাল জায়দ হবে লিখাই লাফের ওলা